আলহামদুলিল্লাহ রবীলআ ওয়াসলাতফিলামসলিন নবীন মহাম্মী ও আসহাবিহি ও আতবা ও আবদা দিন সম্মানিত দর্শক আলাইকুম আসসালামকুম রহমাত দর্শক মণ্ডলী আমাদের ধারাবাহিক হাদিসের আলোচনা শহীদ বুখারি থেকে এবং মুসলিম থেকে আর বিষয় হচ্ছে রাখা অন্তর নরম করা আখেরাকমুখী হওয়া দুনিয়া লোভকে কমিয়ে দেওয়া এই বিষয়ে আজকে যে হাদিস আমরা শুরু করতে চাই তা বর্ণনা করেছেন সাহাবি আবু হরাই রা রাজি আল্লাহু আল কাল কাল রাসুল্লাহ সাল আলহিসাল লান ইনজি আহাদান মিনকুম আমালুক তিনি বললেন তোমাদের কাউকেই তার আমল নাজাত দিতে পারবে না কারো আমলই তাকে নাজাত দিতে পারবে না জিজ্ঞেস করলেন ও আল্লাহ নবী কি আপনার আমল ও জন্য নাজাত নিশ্চিত করবে না আমিও না আমার আমল আমাকে নাজাত দিতে পারবে না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 সাদ দেদু সাদাদ হচ্ছে সওয়াব সহি আমলের তরিকায় আমল করা এতেবা উ নবী সাল আলী আসাল্লাম নবী করিম সাল্লি সাল্লামকে ফলো করে আমল হয় যদি তোমাদের কোনো আমল ওনার তরিকায় না হয় কোনো এবাদত সেটা কবল হবে না এই জন্য তোমরা যতটুকুন এবাদত করবে ওনার তরিকাকে অনুসরণ করেই করবে সাদ দিদু অকারেবু মকারাবা কাছাকাছি হও তোমরা হান্ড্রেড পার্সেন্ট হয়তো অনেক সময় পারবে না হান্ড্রেড পার্সেন্ট পারা যায় সব সময়। সতেরো একশো ভাগ পারা যায় পারবে না পারলে যদুর পারো চেষ্টা করো যোদ্দুর পারো চেষ্টা করো ওয়াক দুয়ারু হোক সকালে কিছুক্ষণ করো বিকালে কিছুক্ষণ করো ওষাই মিনাদুল জাহ রাতের অন্ধকারে কিছুটা করো ওয়াল কাস্তা ওয়াল কাস্তা তাবলঘু তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা অবলম্বন করো পৌঁছে যাবে জায়গা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 রেস্ট নিতেন দুপুরবেলা ঠিক দুপুর মধ্যে খরা আসলে গরম বেশি হয়ে গেলে রেস্ট নিতেন খাওয়া দাওয়া করতেন আবার বিকাল হওয়ার আগি আর একটু হাঁটতেন চলতেন তারপর টায়ার্ড হয়ে গেলে সন্ধ্যা এসে গেলে আবার থেমে দিতেন আবার রাতের বেলায় কিছু চলতেন তবে এভাবে চলে চলে তার রাস্তা পাড়ি দিত এরপরে তারা মঞ্জির মক্সিদে পৌঁছে যেত এখন এই একজাম্পলটা তিনি নিয়ে এসেছেন যারা আখে যাত্রী শালেক আল্লাহ সন্তুষ্টির পথে জান্নাতের পথে যারা চলতে চায় এই একটা সাফর সাফরুল্লাহেরা জান্নাতের মুসাফির যারা জান্নাত যাবেন তাদেরকেও চলতে হবে সকালে কিছু চলবেন বিকালে কিছু চলবেন রাতের বেলায় কিছু চলবেন সারা দিন চলা জানা দিন কেউ হাঁটতে পারবে সারা রাত হাঁটতে পারবে না রেস্ট নিতে হবে ঠিক তেমনি আল্লাহর ইবাদত আল্লা তালার কাছে আমাদের হাজিরা দেওয়ার কাজ সারাদিন করা যাবে না পারা যাবে না টু মার্চ করা যাবে না ঘুমাতে হবে দুনিয়া সংসারে কাজকর্ম করতে হবে সেই ব্যাপারে তিনি আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন বিস্তারিত আমরা পরে শুনব প্রথম লাইনে আমরা আবার আসি অত্যন্ত জরুরি কথা যে তোমাদের কারো আমল কাউকে নাজাদ দেবে না এমন কি স্বয়ং রসুল্লাহাম নিজের ব্যাপারেও আমলের মাধ্যমে নাজাদ পাবেন সে আশা করেন না তিনি কিসের আশা করলেন কিসের আশা করলেন আল্লাহ আল্লাহতালার রহমতের আশা করলেন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 যারা আমল করে যারা আমল করেন তাদের পুরস্কার হবে কেন অন্য আয়াত এসেছে নম্বর আয়াতে এই হচ্ছে ওই জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিস হয়েছ উত্তরাধিকারী হয়েছ কিসের বিনিময়ে তোমরা যে আমল করেছ তার বিনিময় সুরান্না হালের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা সাত করেন সালাম আলাইকুম উদ্কুল জানা বিমা কুন্তুম তামালুম তোমাদের প্রতি সালাম জান্নাতে ঢুক তোমরা যে আমল করেছিলে তার বিনিময় তার কারণে তাহলে এখানে আমলের গুরুত্ব আছে দেখা যায় ওই হাদিসে মনে যেন আমলের কোনো গুরুত্বই নাই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 ফখর চলে আসবে আল্লাহর ভয় তার ভিতরে নাই আল্লাহর ভয় না থাকা তো জাহার নামের ভয় যদি কারো দিলে না থাকে আল্লাহর ভয় না থাকে কনফিডেন্স থাকে কনফিডেন্স চলে আসে তাহলে তার তো ইমানের নিয়েই টানা শুরু হয়ে গেল কারণ আল ইমান ও বাইনাল খাওফে ওর রাজা ইমান হচ্ছে আল্লাহর রহমতের আশা আর আল্লাহর ভয় দুটোর মাঝখানে থাকা তো কারো যদি ভয় না থাকে আমার এরপরে খুব ভরসা চলে আসে তাহলে তার অবস্থা ভালো না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 যে তাকে ইমান দিয়েছেন আমলের তৌফিক দিয়েছেন এবাদতের তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তালা যদি আমলকে কবুল করেন এগুলা সব আল্লাহর রহমত না রহমত না তাহলে আল্লাহর রহমতটা হচ্ছে যে তাকে আল্লাহতালা তৌফিক দিয়েছেন তৌফিক না থাকলে সে ইমানদার হতে পারতো না আমল করতে পারতো না এখলাস থাকতো না অনেকে আমল করে এখলাস নাই আল্লাহ তালা এখলাসের তৌফিক দেননি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 আপনি সব শুনেন সব জানেন কি দোয়া করছি সেটাও শুনেন অন্তরে কি আছে সেটাও জানেন তে ইব্রাহিম আল্লাহ সালাম এটা বুঝতে পেরেছেন শুধু ঘর বানাইলে হবে না এটা তো আল্লাহর জন্য বানাচ্ছেন আল্লাহ কবুল করছেন কিনা সেটা তো উনি জানেন না সেজন্যে কবুলের দরখাস্ত আল্লাহ তালা কাছে দিতে হবে কবুল হওয়ামনি আল্লাহর রহমত আসার কথা আমি পেয়ে গেলাম আমি আশা আমি আশা করছি এখন কবুল হয়ে গেছে আমি নিশ্চিত হতে পারবো এই দিন আমল করার পরে যে আল্লাহ তোমার রহমত দিয়ে কবুল করো তুমি মেহরবানি করে কবুল করো মেহরবানি মানে রহমত তাহলে রহমতের সঙ্গে আমলের সম্পর্কটা দেখতে পাচ্ছেন না যে আমল আর রহমত পাশাপাশি কবুল আমরা কোন আমল করেই কনফার্ম হয়ে যায় আমি এত আমল করে ফেলেছি আমার কবুল হয়ে গেছে যে ব্যক্তি এরকম মনে করে তার কবুল হয়ই নেই অবশ্য আরেকটা হাদিসকেও নিয়ে আসতে পারেন যে অমর রদ্দাল আনহু বলেছেন যে আমি যখন দোয়া করি আমার খুব ইতমিনার আসে যে আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আমি খুব পেরেসান না। দোয়া করলে তিনি কবুল করবেন আমারই ধারণা আছে কেন তিনি নিজেই ব্যাখ্যা করলেন আল্লাহ তালা যে আমাকে যে আমাকে দোয়ার করার তৌফিক দিয়েছেন তাতে আমি বুঝলাম যে আমার আল্লাহ আমাকে দিয়ে সুন্দর কথাগুলো বলাচ্ছেন দোয়ার জন্য দিল খুলে দিয়েছেন এটা আল্লাহ তালা তৌফিক ছাড়া সম্ভব হতো না তাই তিনি এই আস্থা রেখেছে নেই আশা করেছেন আশা করা যেতে পারে কিন্তু এই আশা আবহাওয়ার অমরাদের আনহকে খুব নিশ্চিন্ত করে ফেলেছে যে তার আমল তাকে জানলাতে নিয়ে যাবে কখনও করেনি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে ইনশাল্লাহ বিরতির পরে আবার আলোচনা শুরু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম মানুষের আমল যথেষ্ট নয় নাজাতের জন্যে আল্লাহ তালার রহমতের দয়ার ভিক্ষার উপর মানুষকে নির্ভর করতে হবে এবং দরখাস্ত দিতে হবে কিন্তু পাশাপাশি আমল ছেড়ে দেওয়া যাবে না এবং কথাটা কন্ট্রাডিকশন নয় আল্লাহ তালার তফি দেওয়ার কারণেই আমল করা সম্ভব হয়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 তিনি বললেন কয়েকটি ডাইরেকশন দিলেন সদ্দেদু ও কারিম সাদ দেু অর্থাৎ যতটুকুন পারা যায় সহ তরিকায় আমল করো যে তরিকায় কোরআন এবং হাদিসে এসেছে যে তরিকায় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমল করেছেন এবং শিখিয়েছেন সেই তরিকা আল্লাহ সুন্নতি সুনতি তরিকা আমল করতে হবে নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক সব কিছুতে ইতে সাল্ল আলি আসাল্লাম এটা হচ্ছে সাদ দেু আর কারিবু তোমরা দুদূর পারো তাকা আরো হও চেষ্টা করো হান্ড্রেড পারসেন্ট তোমরা পারবে না শতকরা একশো বাঘ তোমারশো বাঘ তোমরা হয়তো মান উত্তীর্ণ করতে পারবে না তবে দুধ দূর পারো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো লাকল্ল্ল্ল্ল্লিফুল্লাহসান ইল্লাউ সাহা মানুষের সাহ্যের বাইরে আল্লাহ তারা কিছুই চাপিয়ে দেন না পরে যে কথা আসলো যে তোমরা সকালে কিছু চলোক্ষণ চলো রাতের বেলায় কিছুক্ষণ চলো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 একদম ভারসাম্যপূর্ণ দুনিয়া অর্জন করতে গিয়ে আখড়াত হারানো যাবে না আখড়াত পাওয়ার জন্য দুনিয়াকে একেবারে কাট করতে হবে বৈরাগ্যবাদ অর্জন করতে হবে সংসার সে এরকম কিছু আল্লাহ তালা আমাদেরকে বলেননি খ্রিস্ট ধর্মে যদি ভালো নেকর হতে হয় তাহলে বিয়ে শুধু করা যাবে না সেলিব্যাসি খাসি হয়ে যেতে হবে তাদের যারা ভালো পুরোহিত তারা বিয়ে করে না অস্বাভাবিক জিন্দি কি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 হ্যাঁ তিন ভাগের এভাগ করতে পারো অসল কাছি যদিও এটা অনেক বেশি করতে পারো কারণ তোমার পরিবারকে তুমি যদি তাদেরকে স্বাবলম্বী করে রেখে হাত না পাতে এটা অনেক ভালো যে তাদেরকে গরিব করে গেলে সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে গেলে তাহলে ইসলাম ব্যালেন্স রেখেছে এবং সৎ করতে উৎসাহিত করেছে ঠিক করেছে ঠিক তারপরে বলেছে পরিবারের খানাদানা এগুলাকে শেষ করে দিয়ে নয় ও তাদেরকে উপাস রেখে নয় তাদেরকে তুমি যে খাবার দাও সেটাও সাদা কা এইভাবে এবাদাতের ক্ষেত্রে একবার তিনি মসজিদে গিয়ে দেখলেন যে একটা রশি লটকানো আছে কিসের রশিটা লটকানো আছে দুইটা পিলারের মধ্যে বলে যে অমুক লোক তিনি সারা রাত্রে ইবাদত করেন তো ঘুমাইতে চান না তো মাথার চুলের মধ্যে রশিটা বেঁধে রেখেছেন যদি তার এরকম ঝিমানি আসে তাহলে ওই রশিটা টান দেবে এভাবে করে তিনি ঘুমের সঙ্গে যুদ্ধ করে সারা রাত রাতব্যাপী তিনি বলেছেন মা তোমরা থাম এরকম করো না এইরকম ইবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বলেন নাই তোমরা পারবে না এটা কন্টিনিউ করতে এই অস্বাভাবিক দিন তো কি ইসলাম এরকম অস্বাভাবিক দিনদারির জন্য আসেনি স্বাভাবিক পন্থায় ভারসাম্যপূর্ণ দুনিয়া আখ রাতের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করে চলা সেটাই তিনি বলেছেন যে ওয়াল কাস্তা ওয়াল কাস্তা তাবলুগো কিছু কিছু করে কিছু কিছু করে তুমি পড়ো দিন এক নাগারে তুমি পুরো রাত্রি তুমি এবাদত করতে হবে না কোন সময় রাতের বেশি অংশ কোন সময় কম অংশ কোনো সময় অল্প কোনো সময় বেশি যখন যেরকম শরীরে কুলায় ওস নাসিবা কামিনা দুনিয়া তোমার দুনিয়ার অংশটাকে একদম ইগনোর করতে হবে না তোমার সারা রাত্রে ঘুমপাত দিতে হবে না প্রত্যেক রাত্রেই তুমি সারা রাত হাজত পড়তে হবে না ইল্লা কালিল্লা রাতের কিছু অংশ জাগোন কিছু অংশ ঘুমান হু আউজেদ আল আল্লাহ তালা এইভাবে ব্যালেন্স করতে বলেছেন তাহলে এই যে ভারসাম্যপূর্ণ জিন্দগি এইভাবেই আল্লাহ তালা সন্তোষী অর্জন করা যায় আল্লাহর রহমতের আশা করে যতটুকুন আমল সাধ্যের ভিতরে আসে লাইক্ল্লফুল্লাহান হ্যাঁ মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তালা কোনো আমল চাপিয়ে দেন না পারা যাচ্ছে না এরপরেও থাকতে হবে অসুখে কষ্ট হয়ে যাচ্ছে রোজা ফাঙ্কা ডায়েজ করে দিয়েছেন আল্লাহ তাল্লা পরে কাজা করা যাবে বুড়ো হয়ে গেছে শরীরে কোনো শক্তি নাই তখন তিনি রোজাখা লাগবে না মিষ্কিনকে খাওয়াই দিবে অনেক মুরব্বী আছেন না মরে গেলেও মরে গেলে মরে যাবো অসুখ নিয়েও রোজা রাখবেন আল্লাহ আল্লাহতালা এরকম চাইছেন আমাদের কাছে এরকম চাননি আল্লাহ রাবুল আলমিন এই ভারসাম্যপূর্ণ একটা ব্যালান্সড ইসলাম আমাদেরকে প্রশ্নটা হচ্ছে যে কোন এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তার গ্রামে অন্যায় অত্যাচার হচ্ছে যদি থাকে তাওয়া সবির সবাই কাজ করে না আচ্ছা তাকে আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ বলেছেন যে সবাই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা ইমান আনবে নেক আমল করবে আর তাওয়বিল হক তাওয়া সবির কাজ করবে এই চারটি কাজ করলে আল্লাহ তালা মাফ করবেন এখন কেউ যদি শুধু ইমান আর আমলে সলে হাতের কাজ করে তাই না আর বাকি তাওয়া সবিল হাক তাওয়া সবির দিনের দিকে ডাকা হকের দিকে নিয়ে আসা সবের দিকে নিয়ে আসা মানুষের মধ্যে দিনই দাওয়াতি কাজ করা তার বিয়েতের কাজ করা তালিমের কাজ করা এগুলো যদি না করা হয় তাহলে কি আল্লাহ তালা তাকে নজার দেবেন পরিষ্কার সুর আল আসরের মধ্যে তো আল্লাহ পূর্ণাঙ্গ কর্মসূচি দিয়েছেন সূচি দিয়েছেন এখন পরিমাণের দিক থেকে আমাদের আন্দাজ অনুমানের মধ্যে মাঝে মধ্যে হতে একটা একটু বেশি হলো একটা একটু কম হল সেটা হয়তো আল্লা তালা কনসিডার করবেন কিন্তু আমরা সাধ্য অনুযায়ী চাষটা করব সবগুলারই হক আদায় করতে যেভাবে এবাদতের মধ্যে করতে হয় শুধু রোজা করলে হবে না নামাজ পড়তে হবে নামাজ পড়লে হবে না রোজাও রাখা লাগবে ঠিক তেমনি দিনের মূল কাজগুলো সেগুলো একদম ইগনোর করা কোনোটাকে টোটালি ছেড়ে দেওয়া এটা বড় ধরনের একটা পূর্ণাঙ্গ ইসলামের ব্যাপারে আল্লাহ তোমরা ইসলামে নিলাম বাকিটার মধ্যে আমি নাই একদম চিন্তাই করি না বর্জন করি হল না আমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকি নাই হ্যাঁ আমি বুঝেছি সবগুলাই করতে চাই করতে গিয়ে একটার মধ্যে আমার একটু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 أمدنا على كل شيء ما يقول لكم أبو الله تافيق أليكم ورحمة الله وبركاته